উপস্থিত হয়েছে ইসলামের আগে দর্শক আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে পরকালের প্রতি মান পরকাল বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদের জানা দরকার পরকাল বলতে আমরা কি আমাদের দিবসকে বুঝি কেন বলা হয় কারণ পরে কোনো দিন থাকবে না হম যেই দিন আপনি আল্লাহর সম্মুখীন হবেন বরং এরপরে মানুষ সিদ্ধান্ত নিয়ে কেউ জান্নাতি হবে জান্নাতের মধ্যে সে স্থায়ী হয়ে যাবে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে পরকালের উপর ইমান আনার মানে কি হম পরকালের উপর ইমান আনার মানে হচ্ছে যে এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে আল্লাহ তার সবই সত্য এই ব্যাপারে কঠিন বিশ্বাস রাখতে হবে এখন কথা হচ্ছে যে পরকালের প্রতি ইমানের অধীনে কি কি বস্তু রয়েছে যেগুলো পরকালের প্রতি ইমান আনলে সেগুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে এক নম্বর হচ্ছে হম অনেকগুলো বিষয় আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে মৃত্যুর পরে যে বার্জাহী জীবন আছে সেটাকে বিশ্বাস করতে হবে অর্থাৎ কি আমাদের আগ পর্যন্ত যে दुनिया जत मानुष जीवित रही है जो प्राणी इत्यादि सब गंस हो जाए प्रथमवार जो सिंह देख केमत कायम हो जाए चार नम्बर जेटा अर्थात जो द्वित बारिंग फोदे तक मृत दे के बाद जीवित करा আল্লাহ সামনে সবাইকে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার আমলের ভিত্তিতে তাকে হিসাবের সম্মুখীন করা হবে এবং আট নম্বর এসে হউদ হাউদ কৌশল বলা হয় নয় নম্বর হচ্ছে মিজান মানে পাল্লা যেটা দিয়ে মানুষের আমল নামা মাপা এবং হ্যাঁ আমল নামাগুলো এরকম উলে মানুষের হাতে গিয়ে উঠবে হম দশ নম্বর হচ্ছে হবে। এবং জান্নাত এবং জান্নাতের যত নামত রয়েছে এবং জাহান নাম যত শাস্তি আছে সেগুলোর প্রতি আমাদের ইমান হবে তাইলে পরকালের উপর ইমান ও দিনে রয়েছে এগারোটি বিষয় প্রত্যেকটা সামনে আসবে আবার আলোচনা এখন হচ্ছে যে পরকালে ইমান আনা যে ওয়াজিব এটা প্রমাণ কি এটা প্রমাণ আমাদের জেনে নিতে হবে পরকালের প্রতি ইমান এটা ইসলামের একটি সুস্পষ্ট বিষয় বরং এটি ন্যার মধ্যে এর এর প্রমাণ এত বেশি যেটা তোর পর্যায়ে চলে গেছে এবং যেই সংখ্যা হিসাব করা যায় না এত বেশি দূরের কোরআন হাদিসের মধ্যে এসেছে পরকাল সম্পর্কে তার মধ্যে দুই একটি বলছি <مترس> سورة باكرة اكشو شهاتت نمرا آية ترمين الله قال لايس البرع انتو والوجوحكم قبل المشق والمغرب ولكن البرع من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الله قال جي كونو كلان اكاجر منتح جي تمرا كونو باپورتشم ديكني جير چهاراكي فرابي وهم برم كلانا اكاجر جي تمرا الله ربطي اماران بي برق প্রতি ইমানন্বে বৃষ্ট আধির প্রতি ইমানবে এবং নতি ইমানবে তাই ইমানের বিষয়ের মধ্যে পরকালের বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে আর একটি হাদিস বলবো যেটা যে তিনি বলেছেন যে ইমান মনে হচ্ছে তুমি আল্লাহর ইমান আনবে ফিরসের উপর ইমান আনবে কিমান আনবে রসুলদের উপর ইমান আনবে পরকালের উপর ইমান আনবে এবং তাকে ভালো মন্দির প্রতি ইমান আনবে কথা বলার পর বলেনা বরং ইমান শক্তিশালী করতে হলে এটা তার মধ্যে থাকতেই হবে আল্লাহ আমাদের সবাইকে তা করার তফিক দান করুন